রসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবী আলমিন ওসলালাতসালাম সঈদুলমুরসালী নবীনা মুহাম্মী ওসহবঈ আজমাইন আবাদ আল্লাহ ফকরবুল আলমিনের যাবতীয় প্রশংসা সালাতাম নাজহীস নবী মোহাম্মদ রসুল্লাহ সালার প্রতি আল্লাহলি আলী আল্লাহবারিক আলি আমার আলোচ্য বিষয় হচ্ছে আম্বা এবং রসুলগণের প্রতি ইমান সম্পর্কে নবী এবং রসুলগণের প্রতি ইমানের অন্তর্ভুক্ত আর বিষয় হচ্ছে যে সমস্ত নবী এবং রসুলগণ মাসুম ছিলেন অর্থাৎ নিষ্পাপ ছিলেন এই মাসুম এবং নিষ্পাফের অর্থ বুঝতে গিয়ে অনেকে ভুল করেছে মাসুম এবং নিষ্পাপ ছিলেনের সঠিক অর্থ হচ্ছে যে নবী এবং রসুলগণকে আল্লাহ ফাকর্বুল আলমী ভুলের ওপর অটল রাখেননি যদি কখনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে সাঁতে সাথে আল্লাপ ফাকর্বুল আলমিন ওয়াহির মাধ্যমে সংশোধন করে দিয়েছেন মাসুম হওয়ার অর্থ হচ্ছে যে তাদেরকে আল্লাহ ফেকর আব্বুল কাবিরা গুনা থেকে মাহফুজ রেখেছেন নিরাপদ রেখেছেন তাহলে তারা কাবিরা গোনাহা থেকে সুরক্ষিত ছিলেন তাদের দ্বারা কাবিরা গোনা হয়নি তাদের দ্বারা যদি ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকিয়ে ভুলবশত আল্লাহ ফেকর আব্বুল আলমিনী সেই ভুলের ওপর তাদেরকে অটল রেখে দেননি বরং সংশোধন করে দিয়েছেন যেমন আদম আলি ইসাল্লাম ভুলে গেলেন কোরআনিকের আল্লাহ বলে ফানাসিয়াওয়ালাম নজিদ্লাহ আজমা ভুলে গেলেন আল্লাহ বলেছেন আল্লাহ সাবধান তোমরা স্ত্রী এই গাছের কাছে যাবে না কিন্তু গাছের কাছে চলে গেলেন ফল নিলেন আল্লাহ তার সম্পর্কে বলছেন ফানাসিয়া কোরআনিকের মারাকি আয়তে ভুলে গিয়েছিলেন তাহলে ইচ্ছা করে জেনে শুনে তিনি এই কাজ করেননি ভুলে গিয়েছিলেন বলাম না যে আজমা তাকে দৃঢ় প্রতিজ্ঞ পেলাম না তো আল্লাহ রব্বুল আলমিন সংশোধন করে দিয়েছেন তারপরে মাছের পেটে গেলেন আল্লাহ নিলেন সংশোধন করে দিলেন কাছে তিনি দোয়া করেছেন আদম আলি সাল্লামের দোয়া কোরআন রয়েছে রব্বানা এটি হচ্ছে আদমআ আলি সালামের দোয়া কোরআন করিম উল্লেখ করা হয়েছে আর যারা বলে থাকে যে এখানে অন্য কোন দোয়া সেই দোয়া সাব্যস্ত নাই কোন সহিয়া দিছে তুমি মাফ করে দাও আল্লাহ ফকরবুল্লা আলমিন এভাবে সংশোধন করে নবী করিম সাল আলি সাল্লাম পর্যন্ত আমি রসুলগন মাসুম ছিলেনের অর্থ হচ্ছে কাবিরা গুনা থেকে তারা মুক্ত ছিলেন সুরক্ষিত ছিলেন আল্লাহর পক্ষ থেকে এবং ভুল ভ্রান্তি হলে আল্লাহ ফেকর আব্বুল্লা ভুলের ওপর অটল রাখেননি কিন্তু যে যেকোনো মানুষ যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন আল্লাহ ফেকর আব্বুল্লাহ আলমিন তাঁদের ভুলের সংশোধনের জন্য কোন আকাশ থেকে বাণী নাজেল করেনি যে তোমরা সংশোধন করো হয়তো হতে পারে যে সেই ভুলের ওপর সারা জীবন থেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীর রসুলগনের ক্ষেত্রে এটি হয়নি আম্বিয়া এবং রসুলগণের প্রতি ইমানের ক্ষেত্রে আর একটি বিষয় হচ্ছে পঁচিশ জনের কথা উল্লেখ করেছেন আলহিমসালাম তাদের পাঁচজন কি আল্লাহ ফেকরুল আলমিনিত করেছেন অর্থাৎ রসুল বলে আখ্যায়িত করেছেন এই পাঁচজন সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ নবী এবং রসুল আল্লাহাক উল্লেখ করেছেন মহান আল্লাহ এর সাদ করেছেন ফসবের কামা সাবারা উল উল আজমিনসুল হে নবী মোহাম্মদ সালি সাল্লাম তুমি ধৈর্য ধারণ করো কামা সভারা রসুল যেমন ধৈর্য ধারণ করেছেন উল্লেখ করেছেন সুরাই আহাবি এবং সুরায় সুরাই যাতে আল্লাহ পাঁচজন নবীর কথা উল্লেখ করেছেন তাদের নাম হচ্ছে নু আলি ইসাল্লাম এবারিম আলী সালাম মুসা আলি সাল্লাম ইসা আলি সাল্লাম শেষ নবী সাল্ল আলী সাল্লাম এই পাঁচজন এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে নবী এবং রসুলগণের ক্ষেত্রে আমাদেরকে বিশ্বাস করতে হবে তারা জাতির মধ্যে সব শ্রেষ্ঠ ছিলেন মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি আম্বিয়া এবং রসুলগণ আমাদেরকে এই বলে বিশ্বাস করতে হবে নবী এবং রসুলগণের প্রতি ইমানের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সমস্ত নবী রসুলগণকে সংক্ষিপ্ত বিশ্বাস করতে হবে তাদের শরীয়ত আমাদের জন্য নয় বরং তাদের শরীয়তের যে বিষয়গুলিকে সমর্থন দেওয়া হয়েছে নবী করিম সাল্লা ইসাল্লামের হাদিসে সেগুলিকে সাব্যস্ত রাখা হয়েছে সেই শরীয়ত সেই বিধানগুলি আমরা মানবো আর বাকি আমাদের আমাদেরকে বিস্তারিত শরীয়ত শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শরীয়তকে মানতে হবে নবী করিম সাল্লাহ আলী আল্লাহাকাল অন্য অন্যান্য রাসুল চাইতে আর একটি বৈশিষ্ট্য দিয়েছেন সেটি হচ্ছে যে অন্যান্য অন্য আল্লাহ বিশেষ বিশেষ জাতির জন্য প্রেরণ করেছেন কিন্তু নবী করিম সাল্লাহি সাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য শুধু নয় বরং মানুষের সাথে জিন্দের জন্য প্রেরণ করেছেন মহান আল্লাহ কোরআনে করিম এই মারুমে বেশ কিছু আয়াতে ইরশাদ করেছেন আমি আল্লাহর হয়ে এসেছি মহান আল্লাহ আর এসাদ করেছেন সুর সাবাই নজিরা হে নবী আপনাকে সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছি সুসংবাদদাতা করে সতর্ককারী করে সাবধানকারী করে আল্লাহ আলমিন বিশ্বজাহানের জন্য আলামিন সারা বিশ্বজাহানের জন্য বিশ্ব জগতের জন্য অর্থাৎ সমস্ত মানুষের জন্য সমস্ত জিনের জন্য আলামিন বরং বলা হয় সমস্ত সৃষ্টিকে সারা বিশ্ব জাহানের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি নবী করিম সালাম তেমন পশু পাখি সাল্লাহিস্লাম রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন আল্লাহর আলম সুরা ফুরকানের আয়াত নম্বর একে প্রথম আয়াত মহান আল্লাহ করেছেন আলফর খান হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী নাই এবং অন্যায়ের মাঝে পার্থক্যকারী হচ্ছে আল কোরআন আল যে সত্তা নাজেল করেছেন সেই সত্তা বরকতময় কার ওপর নাজর করেছেন আলা আবদেহি তার সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য শেতাঙ্গর জন্য কৃষ্ণাঙ্গর জন্য এশিয়ানের জন্য আফ্রিকানের জন্য ইউরোপিয়ানের জন্য সমস্ত জাতির জন্য আল্লাহাক রব্বরের নবী করিম সাল্লামকে রাসুল করে প্রেরণ করেছেন সুতরাং তার নিয়ে আসা আকিদা বিশ্বাস করতে হবে তার নিয়ে আসা কলেমা বিশ্বাস করে তার স্বীকৃতি দিতে হবে উচ্চারণ করতে হবে সাক্ষ্য প্রদান করতে হবে বলতে হবে প্রত্যেক মানুষকে আসাদু আল্লাহ ইহ আসাদসুল্লাহ এবং মানুষকে এই কলেমার বাস্তবায়ন করতে হবে নবী যেইভাবে যেভাবে পাকের এবাদত বন্দেগি শিখিয়েছেন সেইভাবে এবাদত বন্দেগী আল্লাপাকের করতে হবে করিমস্লাম যা হালাল করে গেছেন তাকে হালাল মেনে নিতে হবে নবী করিম যেসব বস্তুকে বিষয়কে হারাম করেছেন তাকে সেসবকে হারাম বলে মেনে নিতে হবে আদর্শ করতে হবে লাকালাহাত হাসানা নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে সম্মানিত ভাতৃমন্ডলী সুতরাং নবী করিম সাল্লা সমস্ত বিশ্বজাহানের জন্য মানুষের জন্য জিনের জন্য জিনিস করিম সালি সাল্লাম এর কাছে জিনের ঘুরতে ফিরতে এসে উপস্থিত সেই সময় নবী সাহা সাল্লাম কে নিয়ে একটি উপত্যকায় নামাজ আদায় করছিলেন সহি হাদি সাহি রয়েছে তারপরে তারা সেখানে এসে শুনল করিম পরে তারা বিশ্বাস করল। জাতির কাছে তারা মুসলিম হয়ে তাদেরকে ইসলামের দাওয়াত কোরআন হে নবী স্মরণ করো ওই সময়কে সারাফনা এলাইকা না জিনের একটি দলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলাম ইস্তামে কোরআন তারা কোরআন শুনলো ফালাম হাজার যখন সেখানে উপস্থিত হলেও বলল যে চুপ থাকু ফা কোজিয়া যখন পড়া হয়ে গেল ফিরে গেল জাতির কাছে সতর্ককারী হয়ে তোমরাও ইসলাম কবুল করে না ইমান নিয়ে আসো এখানে কিছুক্ষণের জন্য একটু বিরতি দিচ্ছি আর তারপর ইনশা আল্লাহ আবার আপনাদের সামনে এ বিষয়ের কিছু অংশ নিয়ে ফিরে আসছি আল্লাহাক যান আমাদেরকে ভালো কথা বুঝার এবং তার প্রতি চলার তৌফিক দান করেন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 Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik to see the same thing as a public health or a public health. Every day, 8 to 8 to Bangladesh and 8 to 8 to 6 to 6 to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 পরবর্তী অনুষ্ঠান আমি আলোচনা করেছিলাম নবী এবং রসুলের প্রতি বিশ্বাস সম্পর্কে ইমান সম্পর্কে আমি যেখানে আলোচনায় পৌঁছেছিলাম সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাহি সাল্লামের প্রতি ইমান নিয়ে আসা সমস্ত মানব জাতির উপর ফরজ এবং জিন জাতির উপর ফরজ কারণ আল্লাহ ফাকর রব্বুল আলমিন আর এবাদত বন্দীগি জানতে হবে রসুলের মাধ্যমে আল্লাহ রব আলিনের এবাদত বন্দীগী কেমন করে করব। এবারত বন্দীগী কবুল হওয়ার জন্য পাকের কাছে মঞ্জুর হওয়ার জন্য দুইটি শর্ত রয়েছে একমাত্র আল্লাহ পাক রবুল্লা আলমিনের জন্য সে এবাদত হইতে হবে এবং একমাত্র রসুর উল্লাহ সাল্লা ইসলাম যেইভাবে এবাদবন্দী করতে বলেছেন আল্লাহ পাক সেইভাবে এবাদবন্দী করতে হবে নবী করিম সাসনের প্রতি ইমান নিয়ে আসা ফরো জিনদের সম্পর্কে বলছিলাম যে তারা নবী হাসানের প্রতি ইমান নিয়ে এসেছিল এর এরপরেও নবী সাল্লামের সাথে তারা জিনের দল রাতে এসে নবী সালামের সাথে সাক্ষাৎ করেছে এবং তারা ইমান নিয়ে এসেছে সুরায় জিনে আল্লাহ পাক রব্বুল্লা আলমীর এর করেছেন একটি দল এসে আমার কাছ থেকে কোরআন শুনেছে তারপরে তারা এ কথা বললো কোরআনের উপর মন্তব্য করে যে আমরা বিশ্বইকর আশ্চর্যজন সুতরাং আমরা রবের সাথে কাউকে শরিক করব না আল্লাহর আলমিন জিন্ডের কথা আরো উল্লেখ করেছেন সুর আহ কাফে জিনেরা যখন ফিরে গেল জাতির কাছে আহ্বানকারী ডাকে অর্থাৎ রসুল্লা ইসলাম ডাকে তোমরা এবং তার প্রতি ইমান নিয়ে আসো এক ফের মিন বেকুম আল্লাহ তোমাদের গুনাগুলিকে মাফ করে দেবেন ওইজুর কুমিন আজাবিন আলিম এবং তোমাদেরকে কঠোর শাস্তি থেকে রক্ষা করবেন নবী করিম সাল্লাহ আলি হিসাল্লামের প্রতি বিস্তারিত আমাদেরকে ইমান রাখতে হবে এবং নবী করিম সাল্লা সাল্লামের রিসা লাল সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জেনের জন্য এই কথা আপনাদের সামনে বললাম তারপরে আর একটি বিষয় উল্লেখ করব তাঁর সম্পর্কে যে নবী করিম সাল্ল আলী হসাল্লাম হচ্ছেন শেষ নবী তাঁর পরে আর কোন নবী রসুল আসবেন আল্লাহরুল আহজাবাদ করেছেন তারপর আর কোন নবী আসবেন না তারপরে আর নবতের দরজা খোলেনাই সেই দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু নবী করিম সাল্লা বাণী করেছেন যে আমার পরে ত্রিশের কাছাকাছি এমন করিম সাহেব করছেন যে আমার পরে ফিউমতি দাজ্জালুন। দজ্জালুন ত্রিশের কাছাকাছি মিথ্যুক মিথ্যা দাজ্জাল ফিতনা ফসাদ সৃষ্টিকারী মানুষকে বিভ্রান্তকারী তাদেরকে দাজ্জাল বলে আখ্যায়িত করেছে পরে কোন নবী রসুল আসবে না সুতরাং আহলে জামাতের আকিদা যে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ক্ষেত্রে যদি কেউ এই ধারণা রাখে যে রসুল্লা কাছে ভুল কাউকে তাহলে তারা মিথ্যুক এবং তারাকে দাজ্জাল বলে নবী করিমস আখ্যায়িত করেছেন এবং এই ফিতনা থেকে সতর্ক করেছেন তারা ইমানের ওপর নেই বরং ইমান থেকে সরে গেছে যদি রসুল কে অস্বীকার করে যেমন কুফরি। তেমন রসুলের শেষ রসুল হকে কেউ যদি অস্বীকার করে অথবা এই ক্ষেত্রে কেউ যদি সন্দেহ হয় তাহলে সে কুফুরিতে লিপ্ত হবে তার ইমান থাকবে না নবী করিম সাল্লা সাল্লাম শেষ নবী তারপরে আর কোন নবী আসবেন না নভি এবং রসুলগণ সম্পর্কে আরেকটি বিষয় আমাদের উল্লেখ করতে হবে সেটা হচ্ছে আম্বে এবং রসুলগণকে আল্লাহর রব্বুল্লা আলম ওহি করেছেন যতটা ওই করেছেন ততটাই তারা অদৃশ্য সম্পর্কে অজানা সম্পর্কে গাইব সম্পর্কে অতীতের হোক ভবিষ্যতের হোক বর্তমানে চোখের আড়ালের হোক এই অদৃশ্য সম্পর্কে ততটাই তারা জ্ঞান রাখেন এবং জেনেছেন আর তার বেশি তাদের কাছে গাইবের কোনো চাবি ছিল না যে যেকোনো সময় সে চাবি দিয়ে সে গাইবের ঘরকে খুলে সমস্ত কিছু তারা জেনে নেবেন গায়ব জেনে নেবেন এই আকিদা ইসলামিক আকিদা নয় সমস্ত গায়ব জানতেন এবং তাদের কাছে তারা আল্লাহর আয়ীবাস হে নবী বলে দাও যে আসমান জমিনে তাহলে আসমানে যে ফেরেস্তারা রয়েছেন তারাও জমিনে নবী রসুল হোক অন্য কেউ হোক নেক বান্ধা হোক কলি হোক কেউ হোক না কেন আল্লাহ বিষয় যে ইহু একমাত্র তার নিকট আল্লাহাক রবুল আলমের নিকট গায়বের চাবি রয়েছে চাবি আল্লাহ ছাড়া সম্পর্কে কেউ জানেনা সুতরাং একটি বালিকা গীত গাইছিল আর গীত গাইতে গাইতে এ কথা বলে উঠল যে আমাদের মধ্যে একজন রসুল আছেন নবী আছেন যিনি কালকে কি হবে তা জানেন নবী কারিমস তার আগে পর্যন্ত গীত শুনছিলেন কিছুই বললেন না কিন্তু যখন এ কথা ওই বালিকা বললো বললেন ছেড়ে দাও এর আগে যে গীতগুলি বলছিল সেগুলি গীত গাও কিন্তু এ কথা বলিও না যে আমাদের মাঝে একজন নবী আছেন যিনি কালকের কথা জানেন আল্লাহ পাক রবুল আলামিন পাঁচটি বিষয় বিশেষ করে বলেছেন যে পাঁচটি বিষয়ের এলিম একমাত্র আল্লাহ পাকের কাছে সুরাই লোক মানের শেষ আয়াতে আল্লাহাক বলেছেন নবী রসুলগণের প্রতি ইমানের ক্ষেত্রে আর একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে নবী রসুলগণ দুনিয়া থেকে করেছেন বিদায় নিয়েছেন তাদের প্রত্যেকের মত হয়েছে অফাত হয়েছে এটি হচ্ছে কোরআন স্পষ্ট আকিদা এটি হচ্ছে নবী করিম সাল্লা হাদিসের আকিদা এটি হচ্ছে সাহাবাই কেরামদের আকিদা নবী সামের বিবে আকিদা এটি হচ্ছে আহলে সুন্নতল জামাতের আকিদা আল্লাহাক রব্বুল আলমিন আমি কোন মানুষের জন্য হে নী তোমার পূর্বে স্থায়িত্ব দান করিনি কোন মানুষকে আমি স্থায়িত্ব দান করিনি আফাই সুতরাং আপনি যদি মারা যান আল্লাহ মিতা বলেছেন যদি তোমার রাখো প্রত্যেক ব্যক্তিকে মতের আসাদন গ্রহণ করতে হবে তারপরে আমার কাছে ফিরে আসতে হবে সম্মানিত ভাইয়েরা কোরআনকারিমি আল্লাহ পাক শুধু এখানে নয় আরো আয়াত ইরশাদ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন আর কি হইতে পারে পরাণিকারিম এত সহজ যে আল্লাহাক মানুষের বোঝার জন্য মানুষের বিশ্বাসের জন্য মানুষের ইবাদ বন্ধের জন্য অত্যন্ত সহজ করেছেন নিশ্চয় আপনি মৃত ওয়াইনাহুমাইতুন এবং তারাও মৃত যত আমার রসুলগণ এসেছেন যত মানুষ এসেছে সৎ হোক মুসলিম হোক কাফের হোক মমিন হোক আর মমিন না হোক আল্লাহ পাকুল বলছেন তারাও মারা যাবে বাংলা ভাষা আমরা ব্যবহার করে থাকি তারাও মৃত কেয়ামত ইন্দার তারপরে তোমরা সকলে আল্লাহাক রব্বুল আলিন কেয়ামতে হাজির হবে এবং সেখানে তোমরা নিজের জন্য বাদানুবাদ করবে নিজের মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করবে আল্লাহ আাকর্ব আলমিন কোরআনে করিম আরো এর সাদ করেছেন সুতরাং তিনি যদি মারা যান অথবা তাকে হত্যা করে দেওয়া হয় তাহলে মত অথবা হত্যা দুটোর একটি নবী করিমের জন্য আছে তাই আল্লাহ পাক উল্লেখ করেছেন ইনকালাব তুম আলা আকাবে তোমাদের পৃষ্ঠ দেশে দিকে ফিরে যাবে তোমরা উল্টো দিকে ফিরে যাবে করিমস্লামের ইন্তেকালের পরে কেউ ফিরে যায় দিন থেকে ইসলাম থেকে ফিরে যায় ইমান থেকে ফিরে যায় কর্ম থেকে অসৎকর্মের দিকে চলে যায় তাহলে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ওয়াসাই আজিজুল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল্লা আলমিন শুক্র গুজার বান্দাদেরকে উত্তম প্রতিদান দেবেন নবী করিম সাল্লা যখন এন্তেকাল হয়ে গেল আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক মসজিদ নবীতে ঢুকলেন সরাসরি সেখান থেকে নবী করিম সাল্লা সাল্লামের বিবি আয়েশা রাজি আল্লাহ তালানহা তাঁর মেয়ে অবাকর সিদ্দিকের মেয়ে কক্ষে ঢুক প্রবেশ করলেন এবং নবী সাহা মোবারক পেশানিতে চুমন দিলেন আর বললেন ইয়ারসুল আল্লাহ আপনার ওপর আল্লাহ ফাকর্বুল আলমিন দুইবার মত একত্রিত করবেন না আপনার জন্য যে মতের লিখনই ছিল তা হয়ে গেছে সে মত আপনার হয়ে গেছে মসজিদে নবীতে আসলেন দেখলেন যে লোকেরা বিভিন্ন জায়গায় দলে দলে বসে শোকে ভেঙে পড়েছে উমার রাজিয়াল্লাহ তালানহ যেমন পাগলের মতো হয়ে গেছেন বলছেন যেই ব্যক্তি বলবে যে মোহাম্মদ রসুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে তাকে আমি দ্বিখণ্ড করে দেবো তাকে আমি দ্বিখণ্ডিত করে দেব এই কথা বলছেন যেন তার কোনো হুঁশ নেই খেয়াল নেই এবং তিনি খেয়াল করতে পারছেন না যে নবী করিম সাল্লাহ আলিয়ালের ইন্তকাল হয়ে গেছে রসুল্লাহ সাল্লাসমের যে আবর সিদ্দিক হোক নবী করিম সাল্লা শুরু করলেন আর ওমারকে বললেন বসো উমার বলছেন না আমি বসব না যে বলবে যে নবীর ইন্তেকার হয়েছে তাকে আমি হত্যা করে দেওয়া খুদ্বা যখন শুরু করলেন ক্ষুদা শোনার জন্য সকল সাহবাইকে আমি একত্রিত হয়ে আউবাকর সিদ্দিকের সামনে চলে আসলেন আর ছেড়ে দিলেন উমার রাজি রাখো যেই ব্যক্তি করতাদা যে তার ইন্ত আর যারা একমাত্র আল্লাহাদতো ফাইনাল আল্লাহ রব আলিন চিরঞ্জীব তিনি কখনো মরবেন না তার কোনোদিন ইন্তকাল হবে না তারপরে এ আয়াত পাঠ করলেন ওমা মোহাম্মদ রসুলিহ রসুল আল্লাহ ফাকরুল দান করেন শেষ রসুল মোহাম্মদের সিরাতকে আমাদের অধ্যয়ন করে তার আলোক আমাদের জীবন গড়ার জন্য তৌফিক দান করেন আমাদেরকে তার মতো ইবাদত বন্দি করার তৌফিক দান করেন তার মতো আখলা গঠনের তৌফিক দান করেন তার মতো আল্লাহ ফাকর রব্বুল আমাদেরকে আকিদা বিশ্বাস তাকুয়া পরিসগারে যেন দান করেন আমিন আব আলমিন ওসলিলবীনা মোহাম্মলা ওসাহবহি আজমাইন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 क्यों चलते भय समय देखा जावार पुंजी रविवार रत साढ़े दस टाय जकिर आंतरिक बार्ता शत्रुके जय कर घृणा शत्रुतार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 मन के जय कर बेस टी बांगला मानवतार समाधान